السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وآصحابه أجمعين شامان جمعين درشق بندو دوريو كاته جي جيخانه بوشه آمدالي ونشتان دیکھ سن شبايك شادر شوبه چادانا چه درشق بندو عمراء الله صنع قرسلام امام ابو جعفر طحب الله علیه روشتو بایان وعقیدت اهل سنن والجمع আহসূন্যতুল জমাতের আকিদার বর্ণনা এই গ্রন্থটি হচ্ছে ইমাম আবু জাফর তহাবির গ্রন্থ এই হচ্ছে মূল নাম কিন্তু আমরা এটাকে চিনি আকিদা তহাবি হিসাবে ইমাম তহাবির হিসাবে জানি দর্শক কিন্তু আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাহর তহাবি যে পদ্ধতিতে এগিয়েছেন সেভাবে আমরা দেখেছি যে ইমাম জাহুজাহর তহাবি রহমতুল্লাহ প্রথমে সঠিক উৎস কোনটি আকিদার সেটা আলোচনা করেছেন তারপর তিনি এই পথে যারা পথভ্রষ্ট হয়েছে সেই জিনিসটিও আলোচনা করেছেন আমরা এই অংশটুকু আগে আলোচনা করেছিলাম বিভিন্ন পর্বে আজকে আমরা তারই ধারাবাহিকতা আলোচনা করব যে আকিদার অংশে যারা পদভস্ট হয়েছে তাদের মধ্যে ওই সমস্ত লোকেরা ছিল যারা আহলুল কালাম তাদেরকে বলা হয় কেন কেন তারা এদিকে পদভ্রষ্ট হল কারণ তারা কোরআন সুন্না থেকে মুখ ফিরিয়ে নিয়ে অথবা কোরআন ম সনাকে তারা তাদের বিবেকের সাথে মিলাতে চেষ্টা করেছে এবং বিবেককে প্রাধান্য দিয়েছে কখনো কখনো তারা সুন্নাকে পরিত্যাগ করেছে তাদের বিবেক গ্রাহ্য না হওয়ার কারণে এই জন্য আমরা গত পর্বে আলোচনা করেছিলাম একজন ইমামের যিনি ইমাম ফখরুদ্দিন রাজি যাকে সবাই বলেন সবাই জানে তিনি কি করেছেন শেষ জীবনে এসে তিনি স্বীকার করেছেন যে আমি দুনিয়ার সমস্ত কিছু সমস্ত ইনস্টিটিউট ঘুরে দেখলাম যে আসলেই এটাতে হেদায়ত নাই এবং এর মধ্যে আমরা কিল কাল শুধুমাত্র জমা করেছি এর মধ্যে হেদায়ত না হেদায়ত আছে কোরআনের মধ্যে যখন আমরা পড়ি লাইসাকি সেই তার মতো কোনো কিছু নেই এবং যখন পরি পড়ি বাসির তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা শেষ জীবনে তিনি সেটা স্বীকার করেছেন যে নফি এবং ইসবাত আল্লাহর কোন গুণ স্বীকার করতে হবে কোন গুণকে অস্বীকার করতে হবে কোরআন হচ্ছে সবচেয়ে সুন্দর শেষ জীবনে তিনি স্বীকার করেন তারপর তিনি এটা বলেছেন যে আমি যা যে জিনিসটা অভিজ্ঞতার মধ্যে সঞ্চয় করতে পেরেছি আমার পরে কেউ যদি সে অভিজ্ঞতা অর্জন করে সে একই জায়গায় এসে পৌঁছবে সুতরাং আমরা সারাটা জীবন যেন নষ্ট না করি আমরা যেন সঠিক পথে চলে আসি দিকে তিনি আহ্বান জানিয়েছেন আমরা দেখবো যে আরেকজন ইমাম যার নাম আমরা অনেকখানি শুনে থাকি ইমাম শাহরাস্তানি তার নাম হচ্ছে আবু আবদুল্লাহা শাহরাস্তানি তার গ্রন্থের মধ্যে বিখ্যাত গ্রন্থ যেটা অনেকেই আমরা জানি সেটা হচ্ছে যে তিনি এই বিভিন্ন ফেরাক নিয়ে গ্রন্থ লিখেছেন নাম দিয়েছেন আলমিলাল ও নেহাল আলমিলাল ওর নেহাল তার আরও গ্রন্থ আছে এর বাইরে নেহায়তুল এখদাম তার একটা গ্রন্থ আছে এই জাতীয় গ্রন্থের মধ্যে তিনি যে বিষয়গুলো আলোচনা করেছেন সেগুলো সেগুলো থেকে তিনি শেষ করেছেন। যে আমি যে বিষয়গুলো নিয়ে খুব বাড়াবাড়ি করেছি আলোচনা করেছি গবেষণা করেছি আমার তো মনে হচ্ছে যে এই বিষয় হেদায়ত নেই এবং তিনি সেটাই বলেছেন যে এই বিষয়ে হেদায়ত নেই তো আমরা যারা আজ এ কালাম শাস্ত্রের পিছনে পড়ে আছি আমাদের বুঝা উচিত যে আমাদের ইমামরা যেহেতু বলেছেন শেষ জীবনে যে তিনি যেটা করেছেন সঠিক পথ নয় তাহলে বোঝা গেল এই পথে চললে আমরা কখনো শপথ করে বলছি আমি সমস্ত ইনস্টিটিউট ঘুরে দেখেছি ও সাইয়ার তুতারফি বা ই না তিলকাল মারা আলিমি আমি আমার চোখ আমার জীবন পুরোটাই এই সমস্ত জিনিসের মধ্যে সফর করেছি এই সমস্ত এই সমস্ত প্রতিষ্ঠানে আমি এরকম মানুষই দেখেছি আয়লা যারা থুতনির উপরে হাত রেখে আঙ্গুল কামড়াচ্ছে এরকম লোক দেখেছি আও কার্যান সিন অথবা আঙ্গুল কামড়াচ্ছে নিজে লজ্জিত হয়ে যে কেনই এই কাজটি করলাম আফসুস করে নিজে আঙ্গুল কামড়াচ্ছে আর কোনো ভালো কিছু দেখতে পাইনি সেটা বলেছেন এই গ্রন্থটি তিনি উল্লেখ করেছেন নেহাতিল যে এই কাজটি আমি কেন করলাম আমি সারাটা জীবন যে কাজ নষ্ট যেটা দেখেছি সমস্ত ইনস্টিটিউট ঘুরে দেখেছি তারা কেউই হেদায়তের মধ্যে নেই সবাই সন্দেহের মধ্যে আছে কেউ আফসুস করছে কেউবা বা হাঁটু গেড়ে বসে আছে কেউবা আঙ্গুল কামড়াচ্ছে কেউবা মাথা হাঁটুর নিজের মধ্যে হাত রেখে হাত দিয়ে শুধু আফসুস করে বেড়াচ্ছে যে আমি সারাটা জীবন কেন নষ্ট করলাম এই পথের মধ্যে হেদায়ত নেই অথচ তিনি বলিয়ম বলিয়ম লিখেছেন এই বিষয়ে কিন্তু শেষ জীবনে এসে বলছেন যে এর মধ্যে হেদায়ত নেই তাহলে তিনি কি লিখেছেন সেগুলো কোন কাজে লাগবে আমাদের সেগুলি তারা কখনো হেদায়ত প্রাপ্ত হবে সেগুলি কেউ যদি পড়ে जीवन शुद्ध नष्ट होते न्याय सम्पर्क मेदीन आलिन न्याय सम्पर्ल्ला जब दी जब दिए करते तेक मानुष प्रत्येक मानुषाना क्षति करते जा কোন কাজটি করতে যাচ্ছে আমাদের যাদেরকে তারা সেই মানছে যেমন রাজি যেমনকে দেখুন আবুল মায়ামিক আবদুল্লাহ ইবনি ইউসুফ আল জুয়াইনি তার একটা গ্রন্থ আছে নেহায়াতুল মতলব তার অন্যান্য আরো অনেক গ্রন্থ আছে আল বুরহান তিনি অনেক গ্রন্থ লিখেছেন কিন্তু তিনি ছিলেন তিনি ছিলেন আহুল কালামদের একজন করেছেন হে আমার সাথীরা কালাম তোমরা কালাম শাস্ত্র নিয়ে কখনো তোমরা রত থাকে না কালাম শাস্ত্র বাধ্য বলো আরফ আন্নাল কালাম ইয়বুব ইস্তাকাল আরফত যদি আমি জানতে পারতাম যে কালাম আমাকে এই জায়গায় নিয়ে যাবে যে জায়গায় আমি পৌঁছি তিনি এবং এবং সন্দেহের মধ্যে দ্বিদান্বিত ছিলেন এই জন্য তিনি বললেন চর্চা করলে বা কালাম করলে আমি এই বিপদে পড়ব তাহলে আমি তাকাল তুবি আমি কখনো এ নিয়ে চিন্তাও করতাম না এ নিয়ে রত হতাম না এটা নিয়ে গবেষণা করতাম না এবং তার মৃত্যুর সময় তিনি বলেছেন অকাল আইনদা মৌতিহী মৃত্যুর সময় তিনি বলেছেন লাকাদ খুতুল বা হারুল খাদম আমি বিরাট সমুদ্র আমি বিরাট সমুদ্র সিঞ্চন করেছি সমুদ্র ভিতর প্রবেশ করেছি ও খাল্লাই টু ইসলাম ও আলু ইসলামের যে আয়ল ইসলাম মুসলিমদের আয়ল এবং তাদের যে নীতি সেটাকে আমি পরিত্যাগ করেছিলাম ও দাখাল তু ফিল্ডে আনহু এবং তারা মুসলিমরা যাতে নিষেধ করেছে সেটাতে আমি প্রবেশ করেছি অর্থাৎ আলমুল কালামে প্রবেশ করেছে দর্শনে প্রবেশ করেছে মুসলমানদের আয়ল কোরআন পরিত্যগ করে সে চলে গেছে দর্শনে প্রবেশ করেছে মান প্রবেশ করেছে এগুলিতে প্রবেশ করে তর্ক তর্কশাস্ত্রে প্রবেশ করেছে হ্যাঁ এগুলি নিজেদের প্রবেশ করার কারণে কি হয়েছে তিনি বলছেন আমার রব যদি আমাকে এখন নিজ হাতে আমাকে না উঠতে না নেন রহমাতি তার রহমত দ্বারা ফাল ইবনুল ইবনুল জুয়াইলের জন্য ধ্বংস আর কোনো কিছু বাকি নেই আল্লাহ আকবার স্বীকৃতি দিলেন তিনি আমার আর কোনোস আফসুসের সন্দেহের ভিতরে তিনি প্রবেশ করেছেন যেখান থেকে তিনি বের হইতে পারছেন না হা আনাদা মু আমি এখন মরতে চাই আমার মায়ের আকিদের উপরে আমার মা এগুলি পড়েন নাই এ আকিদায় কালাম শাস্ত্র পড়েন দর্শন পড়েন নাই আমার মা আল্লাহর উপর ইমান নিয়ে কবরে গেছেন আমি সেটার উপর মরতে চাই মৃত্যুর সময় তিনি আফসুস করেছেন এটা তো আমাদের প্রত্যেকটি মানুষের উচিত কোরআন এবং সুননা থেকে আকিদা গ্রহণ করা এবং তর্কশাস্ত্র থেকে দূরে থাকা তথাগিত এবং কালাম শাস্ত্র দূরে থাকা দূরে থাকা কালাম শাস্ত্র থেকে দূরে থাকা এবং দর্শন শাস্ত্র থেকে দূরে থাকা এই দর্শন শাস্ত্র কখনো হেদায়ত দিবেনা এর পিছনে চলে কোন হেদায়তের কিছুই পাওয়া যাবে না এরপর তিনি আরো বলেছেন আও কাল অথবা তিনি বলেছেন আমি মরতে চাই আল্লাহ আকিদা তে আজ এ নিসাফুর নিসাফুরের কিছু বুড়ি আছে বুড়িদের আকিদা যদি আমার কাছে থাকতো আমি সেটা নিয়ে কবর চাই তিনি বলছেন জমা করতে বলছে এটাকে বলছে এটা মমকিউল ওয়াজিবুল ওয়াজুদুল কিভাবে আসলো তিনি কিভাবে আসলো আরত কে জাহর কে যে আলোচনা সারা জীবন নষ্ট করেছেন শেষ জীবনে তিনি বলছেন যে আমি বুড়ির আকিদে মরতে চাই কারণ বুড়িরা এই জাতীয় মেনে নিয়েছি এই আকিদা বুড়াদের ছিল এই আকিদা তার মায়ের ছিল এখন তিনি সেই মায়ের আকিদা বুড়িদের আকিদায় তিনি মরতে চাচ্ছেন কিন্তু আমরা কেন এই সমস্ত আসাতিনা আসাতিনুল আহ কালাম কালাম শাস্তবিদ যারা বড় বড় লোক তারা যেভাবে এবং বলেছেন যে আমি শিবের মূর্তি আল্লাহর কাছে আল্লাহ যদি তার রহমত নিয়ে আমাকে আমাকে আমার ধ্বংস ছাড়ার কিছু উপায় নেই ধ্বংস ছাড়া কিছু বাকি নেই সেরজিবসিদিন রহমতকে মেনে নিচ্ছেন তিনি অথচ আহুল কালাম তারা রহমত আল্লাহ আকিদা তাদের আকিদা হচ্ছে আল্লাহ তাল রহমত কোন সিফাত নেই গুণ নাই অথচ তিনি এখানে সিফাত সাব্যস্ত রহমত সাব্যস্ত করছেন আহুল কালামরা বলে থাকেন যে রহমত হচ্ছে রাজাতুল খেয়ের কল্যাণের ইচ্ছা করা রহমত বলতে কিছু নাই নামাজ আল্লাহ বলছে রহমত করেন আর তারা বলছে রহমত বলতে কিছু নাই এই জাতীয় জিনিস থেকে তিনি ফিরে আসছেন শেষ জীবনে বলতে আল্লাহ রহমত দিয়ে আমাকে ডেকে না দেয় আমাকে যদি উঠিয়ে না নেন তরিয়ে না তাহলে আমি আমার জন্য ধ্বংস সারা কিছু বাকি নেই তিনি হচ্ছেন ইমাম আবুল মায়ালি আল জুয়াইনি যাকে ইমামুল হারামাইন এরকম বড় যাকে বড় ইমাম হিসেবে তাকে সবাই স্বীকিয়ে দিয়েছে তিনি এ কথাটি বলছেন তাহলে আমাদের কিরকম অবস্থা হওয়া উচিত ছাত্র ছিলেন তিনি বলেছেন লেবাহালা তার কিছু আলমের কাছে তার বড় সম্মানিত লোকদের কাছে একটা কথা বলেছেন কিছু লোক তার কাছে ঢুকার পরে প্রশ্ন তাকে মা তার তাকে তিনি বলেন যে তোরা তুমি কি বিশ্বাস কর। তখন লোকটি বলল যে মুসলিম মুসলিমরা যা বিশ্বাস করি আমি তাতে বিশ্বাস করি তখন তিনি বললেন কল আন্তসার সদরাইহাম তোমার অন্তর স্পষ্ট তোমার অন্তর মুচিত হয়েছে এই জন্য তুমি এটা দ্বারা ইমান আনতে পারছ আমরা এটা পারি না আমরা সেটা পারি না আমার অন্তরের ভিতরে এটা আসে না তুমি কি আসলেই তুমি যে ইমান আনো ও লোকটাকে জিজ্ঞাসা করেন এই খসরু শাহী যে তুমি ইমান এনেছো এটা মন থেকে নিচ্ছ কোনো সন্দেহ নাই না কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ না আমার এটাতে মুসলিমরা যে আঁকিদে বিশ্বাস আমি সে আঁকতে বিশ্বাস করি কোনো সন্দেহ নেই তখন লোকটা বলল আলা আল্লাহাজির নেয়মা তুমি আল্লাহর কাছে এই আমাদের সুক্রিয়া আদায় করো এটা বড় ন্যামত উস্কুরিল্লা আলাহাজির নেমা এই নয়মত তুমি পেয়েছ এ নাম আল্লাহ সুক্রিয়া আদায় করো লাকিনি অল্লা হেমা আদরি মাছুদ্দিন আর খসরু সাহেবতে আরম্ভ করলেন হাত তাহলালু তার দাড়ি ভিজিয়ে পেলেন তিনি বলেন আমি জানিনা আমি কি আকিদে বিশ্বাস করি সেটাই জানি না তুমি কেমনে তোমার এই পেলে অর্থাৎ আফসোস করতেছে সে এত বড় জ্ঞানী হয়ে সে যেহেতু কালাম শাস্ত্র নিয়ে বাড়াবাড়ি করেছে অনেক দূর চলে গেছে এবং এলমোর দর্শন নিয়ে দৌড়া দৌড়ি করেছে শেষ জীবনে সে আফসুস করতেছে এবং কানতে আরম্ভ করছে এবং যারা তার কাছে প্রবেশ করে তাকে জিজ্ঞাসা করে তোমার আঁকি দেখে বলে আঁকি মুসলমানদের কোনো সমস্যা নেই বলে আমি তো কিছুই করতে পারছি না কেন কারণ এটা কারণ হচ্ছে তারা হাসরাত আফসুসের মধ্যে আছে তারা কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না কোনো এরা মৃত্যুর সময় ইমান নিয়ে তাদের কষ্ট হয় সবচেয়ে বেশি ইমান নিয়ে তারা কবর যেতে পারে না অনেকেই দেখেন ইবন আবিল হাদিদ বিখ্যাত একজন দার্শনিক ছিল তখনকার সময় এবং তারা অনেক ছিল সে হারা ভুল বলতে আমাকে শেষ করে দিয়েছ চিন্তার ভুল এই চিন্তা করতে করতে আমি শেষ হয়ে গেছি হারা রা আমরি আমার আমার সম্রা আমি নিজেই জানিনা আমি কি আমার হায়রাতের মধ্যে আছি আমি আমি একটা দিদা দিদানিত আছি দিদা দ্বন্দ্বে আছি ওয়ান কাদা অমরি তোমার মধ্যে আমি জীবন শেষ করে দিয়েছি হে ফিকির চিন্তার ভুল সফার তুফিকাল উকূল ফমা রাবিহাত ইল্লা আذا সফরি তোমার জন্য আমি সফারাতফিকাল উকূল আমার অকল সফর করেছে তোমার চিন্তার ভিতরে এই সফরের মধ্যে আমার কোনো উপকার হয়নি শুধুমাত্র কষ্টই হয়েছে সফরের কষ্টটা আমার নজর দিয়ে তুমি কোন উদ্ধার করতে পারবে তারা অবশ্যই ভুল করেছে আমি শপথ করে বলতেছি কাদাবু তারা বলছে তারা যা চিন্তা করেছে সেটা মানুষের শক্তির বাইরে আল্লাহ সম্পর্কে জানার জন্য মানুষের শক্তির কোনো কিছু নাই আকিদা জানার জন্য আল্লাহ সম্পর্কে জানার জন্য তারা যে সোর্স ব্যবহার করেছে সেটা মানুষের শক্তির বাইরে তারা তাতে উচিত ছিল কোরআন এবং সুনানিয়া কিন্তু তারা সেটা নিতে পারেন ইবনে আবিল হাজির বিখ্যাত সে ব্যক্তি ইরাকের সেও সেও মোতাকাল্লিম ছিল অর্থাৎ কালাম যে আমি এই চিন্তার নিজের চিন্তার জগৎটা ডোর ছেড়ে দিয়েছে এটাকে আটকাই রাখিনি এই আমি এখন বিচারণ করছি হয় আমি করেছি এই পথে চলে আসলেই মানুষের চিন্তার বাইরে মানুষ কখনো আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা দিতে পারবে না যেটা আল্লাহ বলেছে সেটাই মেনে নিতে হবে করান এবং শুননা এর বাইরে কখনো দর্শন দিয়ে বা কালাম দিয়ে সেটা সাব্যস্ত করা চেষ্টা চিন্তা করা ভুল হবে তিনি সেটা স্বীকিয়ে দিলেন সে জীবনে অনুরূপ খুনজি নামক আরেকজন মৃত্যুর সঙ্গে বলেছেন যে আমি মা আর আমি যা জীবনে যা অর্জন করেছি তাদের কয়েকটা জিনিস জেনেছি সেটা এরকম যে যে যা সম্ভব তা একজন সম্ভবটাকে আনার জন্য একজন জিনিস লাগবে অর্থাৎ পৃথিবী সম্ভব পৃথিবী আসা সম্ভব কিন্তু পৃথিবীকে আনলোকে। আনলে তো এরাদা লাগবে আল্লাহর এরাদা সাব্যস্ত করি আল্লাহ তো ইচ্ছা লাগবে তৈরি করার আগ্রহ থাকে নাই এটা এটা তো একটা অতিরিক্ত দুই রকমের গুণ থাকে অর্থাৎ সেলবি গুণ অর্থাৎ না সূচক গুণ সেটা হচ্ছে কোন কিছু অর্জিত হওয়া এখন আমি তুই অর্জন করতে পারিনি তিনি বলতেছেন আমু তু আমার আমি মরে যাচ্ছি আমি কিছুই বুঝতে পারিনি সারা জীবন চেষ্টা করে মরার সময় বলে আমি কিছুই জানতে পারিনি কি জন্য চেষ্টা করেছে তারা এই আহুল কালাম কালাম শাশুড়ি আমার লাভটা কি এ দিয়ে কখনো কি আকিদে আমাদের প্রতিষ্ঠিত হবে কখনো কোনো আকিদে প্রতিষ্ঠিত হবে না আরেকজন বলছেন কালা আকার আরেকজন বলছেন তদেরও ওয়ালা ফের আসি আমি আমার বিছানার উপরে সুই ও আদাউল মের হাফাতে আলা ওয়াজি আমার চেহারার উপরে আমি রাখি আমার এবং কালাম সসবের দলিলের মধ্যে আমি পর একটা একটাকে সামনাসামনি আমি উপস্থাপন করাই সকাল পর্যন্ত এই অবস্থা আমার থাকে ওলা মিনহাসাই সকাল পর্যন্ত আমি কোনোটাকে তারজি দিতে পারি না কোনোটাকে আমি প্রাধান্য দিতে পারি না এর অর্থ হচ্ছে তিনি দার্শনিকদের মত কখনো কালাম শাস্তা ফাঁদা নিতে পারেন তিনি মারা যান তিনি কোন সন্দেহ নেই ইমাম রহমতুলে যেন সত্যি সত্যি বলেছেন তিনি যে বলেছেন যে মান তলাবল দিন কালাম এ তাজা কেউ যদি কোন আল্লাহর দিন কালাম শাস্ত্র দিয়ে কেউ যদি বুঝতে চেষ্টা করে উদ্দেশ্য নেয় তাহলে সে জিন্দিক হয়ে যাবে কারণ সে আসলে কোনো পথে সিদ্ধান্তে পৌঁছতে পারবে না এবং সে মুনাফেক অবস্থায় মারা যাবে কিমিয়া দিয়ে ভেলকিবাজি মাধ্যমে সম্পদ অর্জন করতে চেষ্টা করে সে একসঙ্গে ফকির হিসেবে পরিণত হবে কারণ ভেলকিবাজি জিনিস মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে ওমান তলাবা গারিল গারিবাল যে ব্যক্তি গারিব হাদিস ক্ষেত্রে যে সমস্ত হাদিসগুলো মানুষের কাছে স্পষ্ট নয় সে সমস্ত হাদিসগুলো যেগুলো দূরের অনেক বড় বড় হাদিসের কিতা বর্ণিত হয়নি বড় বড় আলমদার বর্ণিত হয়নি যে সমস্ত হাদিসের কিতাব সেগুলো দিয়ে বর্ণনা করে কেউ এক সময় সে মিথ্যা মিথ্যা কথা বলবে ইউসুফ রহমতুল্লাহ এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আমাদের প্রমাণিত হয়েছে যে আসলেই জিন্দিক হয়ে যাবে কেউ যদি কোনো কালাম শাস্ত্র নিয়ে বাড়াবাড়ি করে কালাম শাস্ত্র নিয়ে আলম শিখের চিন্তা করে কালাম শাস্ত্র নিয়ে যদি কোনো কোরআন এবং সুন্নার বিষয়ে আলোচনা করে এবং আকিদের বিষয়ে আলোচনা করে সে জিন্দিক হয়ে যাবে এই জন্য ইমাম শাফির রহমতুল্লাহ কালাম শাস্ত্রবিদেরকে জুতা দিয়ে মারার কথা বলেছেন জুতা মারো তাদের উপর এবং তাদেরকে দেখিয়ে দাও মানুষের মানুষের মধ্যে তাদেরকে সফর করে দেখিয়ে দাও যে যারা এই জাতীয় কালাম শাস্ত্র দিয়ে যারা দিন শিখতে চেষ্টা করবে বা কাকিদার বিষয়ে নিতে চেষ্টা করবে তাদের এই পরিণতি হয় এটা তিনি দেখাতে বলছেন বলেছেন চেষ্টা মানুষকে জানাতে বলেছেন এবং তিনি আরো বলেছেন লাকলা মিন আহল কালাম আলা সেই মা জনান্ত মুসলিমানিয়া কুহু তিনি আরো বলেছেন যে আমি আহুল কালামদের কিছু কিছু জিনিস জানতে পেরেছি আমি মনে হয় না কোন মুসলিম সেটা বিশ্বাস করতে পারে বিশ্বাস দূরের কথা আহুল কালাম বা কালাম কথা বলেছেন এবং শাহিদ রহমতুলো বলে কালাম যে আল্লাহ যা নিষেধ করেছেন এরকম প্রত্যেকটি কাজ কেউ করাও ভালো শিরিক ব্যতিত তবেও যেন কেউ কালাম শাস্ত্র নিয়ে কোন গবেষণা না করে হান আল্লাহ মানে একটি মানুষ শিরিক ব্যতিত জিনা বেবিচার গুনার অন্যান্য সুদ ঘুষ যত কিছু আছে তিনি যে এগুলোর খারাপ হচ্ছে কালাম নিয়ে আলোচনা করা বা তর্কশাস্ত্র বা কালাম শাস্ত্র নিয়ে গবেষণা করা যে সিরিক ব্যতীত সমস্ত গুনার উপরে হচ্ছে কালাম শাস্ত্র নিয়ে আলোচনা করা একথাটি তিনি উল্লেখ করেছেন মানাকব সাহিদ ইমাম ইমাম বা হাকির রহমতুল্লাহ একথাটি নিয়ে এসেছেন তাহলে বোঝা গেল যে মানুষের মানুষের মুক্তি কখনো এই জাতীয় কালাম শাস্ত্রে নেই দর্শনে নেই মানুষের মুক্তি বা আকিদাগত মুক্তি একমাত্র আছে কোরআন এবং সুনাতে এবং তা থেকে নিতে হবে কখনো যদি কোনো কেউ হেদায়ত নিতে গিয়ে হয়ে যায় তার কাছে মনে হয় যে আমি সন্দেহে নিভত তখন তাকে এই করা উচিত যে দোয়াটির সুল্লাহ শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন কেউ যদি কোনো এরকম বিপদে পড়ে সে যেন দোহা করে অথবা তিনি যে দোয়াটি করেছেন রসুল্লাহ সাল্লা ইসলাম সে দোয়াটি হচ্ছে মিকাইল ইসরাফিল فاطر السماوات والارض عالم الغيب والشهاده انت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لمختلف فيه من الحق باذنك انك تهدي من تشاء الى صراط مستقيم الله كزنه في رز الله تم جبريل الرب میکائیل الرب ইসরাফিল الرب আসমান জমিন স্রষ্টা তুমি غیب و شهادت সব তুমি মানুষের মধ্যে তারা যে সমস্ত একটা মতভেদ আছে মধ্যে যে মতবেদের মধ্যে তুমি একমাত্র ফসলাকারী তুমি আমাদেরকে আমি যে পথে যে বিপদে আসি সেই বিপদের মধ্যে আমাকে মানুষ যে মতভেদ আছে মতভেদের মধ্যে আমাকে সঠিক পত্রী আমাকে দেখা দাও দেখিয়ে দাও কারণ তুমি এত সঠিক পত্র দেখাতে পারো আর কেউ দেখাতে পারে না এই জন্য প্রত্যেকটি মানুষ আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত যে আমি যেখানে এই বিপদের দিকেও পড়েও অর্থাৎ কালাম শাস্ত্রী গবেষণা করে কোনো সন্দেহ পড়ে এই দোয়াটি বেশি বেশি করা উচিত যেটা সোল্লাহ সালাম রাতে সালাতে তাহযুদ্দার উঠার পরে দোয়াটি পড়তেন প্রত্যেকের এই দোয়াটি মুখ থাকা উচিত এবং যখনই তার সন্দেহ আসবে এই দোয়াটি পড়া উচিত এবং আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে আসা উচিত কালাম শাস্ত্র নিয়ে গবেষণা করা উচিত নয় এবং এর মাধ্যমে হায়াতের চিন্তা করা উচিত নয় এবং আকিদার আকিদা গ্রহণ করার এই উৎসটি কখনো আকিদের উৎস নয় এটা কখনো আকিদের উৎস নয় এটা আমাদের বিশ্বাস করা উচিত যে এই দর্শন বা কালাম শাস্ত্র কোনটাই আমাদের আকিদের উৎস নয় আল্লাহ আমাদেরকে দিন বুজার এবং মানাত তোফিদান করুন আহ আলহাম আসসালামক বরহমাতবরাত